الحمد لله الواحد الأحد الحمد لله الفرد السمد الحمد لله الذي لم يتخذ صاحبة ولا ولد ولم يكن له كفواً أحد انبسط الأرض على ما الجمد رفع السماء بغير عمد قد سمر رسك فلا ينسى من خلقه أحد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 يا أيها الذين آمنوا اتقوا الله ولتمدر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خبرة فإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون মেরে ভাইও দোস্ত বুজুর্গ বাস্তবিক আফসোস তদাফসোস হাজারো আফসোস করলে মনে হয় শেষ হবে না ই আফসোসের বিষয় মেরে ভাইও মেরে দোস্ত মেরে কে দেখা সারা দুনিয়া দিনের দিকে দাবিত হইত আজকে এই উম্মতের পিছিয়ে দৌড়াইতে হইতেছে যে উম্মতকে দেখা সারা দুনিয়া শান্তির ছায়া তোলে যে উম্মতের কাজ ছিল দুই জিনিসের সাথে তার রাখা আর উম্মত ভাবতো যে এই দুই জিনিসের সম্পর্কই আমাকে দুনিয়াকেও প্রতিষ্ঠিত করবে আখেরা প্রতিষ্ঠিত করবে সেই উম দুনিয়াকে এই সাথে সম্পর্ক জড়ো তুমি দুষ্কর হয়ে গেছে যারা ভিতরে আসে তাদেরকে বসানো মুশকিল যারা বাহিরে আছে তাদেরকে ভিতরে আনা মুশকিল যারা ভিতরে আসে তাদেরকে বসানো মুশকিল আর যারা বাহিরে আছে তাদেরকে ভিতরে আনা মুশকিল অথচ উম্মতের শান ছিল সান উন্মতির দুই জিনিসের সাথে সম্পর্ক জুড়বে এর মাধ্যমে আল্লাহ দুনিয়া উম্মতকে প্রতিষ্ঠিত করবে আখেরা তো প্রতিষ্ঠিত করবে দুনিয়া উম্মতের সুখের হবে আখেরা উম্মতের সুখের হবে বাস্তবিক মেরে সব দোস্ত আজকে বুঝে আসে না মসজিদে আসার ভিতরে কি রাখছে আর মসজিদে বসার ভিতরেই কি রাখছে বুঝি আসে না যাবে। দিন হাতে সময় থাকলেও কোনো কাজে দিবে না আফসোস থাকলেও কোনো কাজে দিবে না চক্ষুতে পানি থাকলেও ওই পানি কোনো কাজে দিবে না দিল ভরা আফসোস থাকলেও কোনো লাভ হবে না এক জাতির নাম হইল আবু তোরা ওনার এক নাম আবু তোরাফ মাটির বাবা এই জন্য হয়েছে স্বামী স্ত্রী সব সময় কিছু না কিছু ঘটতে থাকে জিজ্ঞাসা করছে মা আলী কোথায় তো বলছে হাদাস মা হাদাস স্বামী স্ত্রীর যা গতার কিছু একটু ঘটছে খারা আলী রাগয়া বেড়ে গেছে আল্লা রসুল জানতো যে আমার সাহাবি কোথাও যাবে না আল্লাহ রসুল সিধা মস্কিদে চলে আসতে আর দেখে মাটির ভিতরে সাল্লি সাল্লাম জাগাইতেছে কুমিয়া আবা তোরাফ কুমিয়া আবা তোরাফ ও মাটির বাবা ওঠ, ওঠ, ওঠ, উমান কাজ ছিল মুসলমানের মুসলমান মেরে দুস্ত মসজিদের সাথে তার লোক ছিল কেমতের দিন যখন এই জিজ্ঞেস করবে মান আন তুম তোমরা কারাটা গুরু না সেরাত তোমরা কারা পুলসেরাত কেন পার না তো বলবে নাহনু উম্মতুল কোরআন আমরা কোরআনওয়ালা উম্মত উম্মুল আহমদ মোহাম্মদ সাল্লাহামের উম্ম বলে আমরা জিজ্ঞাসা করবে কাইটা বুড়ু না বাহার ওয়ার নাহার দুনিয়া আরে দুনিয়ায় বরিশালের নদী কেমনে পার হইতা সমুদ্র কেমনে পারি জমাইতা বলে হুনা খেরা যে আল্লাহ এত সুন্দর রূপ দিতে পারতে ওই আল্লাহ মসজিদ কে ধরার শক্তিও দিতে পারে দেখা শক্তিও দিতে পারে বলা শক্তিও দিতে পারে পারে না পানি কি তো এত সুন্দর রূপ দিতে ঠিক না পানি তো আর তো কিছু না আল্লাহ মসজিদ কে ধরার সম্পর্ক ছিল তোর কাছে যার আসা যাওয়া ছিল তোর ভিতরে যার বসা ছিল তোর ভিতরে যার সময় লাগানো ছিল তোর সাথে যার মন আটকায় ছিল একে ঢুকা তোর ভিতরে মসজিদ বাইতা বাইতা ঢুকাবে ওই দিন বুঝে আসবে বসার মর্যাদা মসজিদ মেরে দোস্তেরে দোস্তুকাবে যখন শান্তির সাথে দুজন চিৎকার দিয়া বলবে নূর আছে মসজিদ আল্লাহর এরা যেন খবরই না পায় পুলিশ কখন পার হয়ে গেছে ওই দিন বুঝে আসবি মসজিদে বসা আসা মসজিদে থাকা ওই দিন বুঝে আসবে ওই দিন এখন বুঝে আসতেছে না এখন তো ছাড়া কিছু বসত না সেজন্য ইমাম গাছ আলী রহমতুল্লাকশন আইনা কাজ সাহাবা জিন্দি কোথায় কাটাইতে তার উপরে বলিয়াম লিখতে বলিয়াম দেখতে আল্লাহর ঘরের সাথে তাদের সম্পর্কের ভিতরে মসজিদে আল্লাহর ঘর আবাদ করার ভিতরে তাদের জিন্দগির অংশ কাটছে আল্লাহ দিন সারা দুনিয়া ছড়া যাক এটার জন্য তাদের জিন্দগি লাগতেন তারপরে ইউস্তা যখন সুযোগ পাইতেন তো ঘরে কিছু ছায়া নিতেন আর চতুর্থ অলি হা বুদ্ধা মিনহু প্রয়োজন অনুযায়ীরা যে জাতির দুই জায়গার সাথে সম্পর্ক ছিল আর এই দুই জায়গার সম্পর্কের ভিতরে জাতি তার জিন্দেগীর দুনিয়ার আবাদী দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া আখেরাতে প্রতিষ্ঠিত হওয়া ভাবত আর বুঝত আর চিন্তা ভাবনা আজকে জাতি এই দুই জিনিসের সম্পর্ককে ছেড়া দিয়া ওই জিনিসের পিছনে প্রতিষ্ঠিত হওয়া তাকাই যে জিনিসের ভিতরে আল্লাহ এই জাতির প্রতিষ্ঠিত হওয়া রাখেনি নাই রাখেনি একটা হলো মস্তিদের সাথে যা সম্পর্ক জুড়বে তার সিন্দিগি আল্লাহ শুনিয়া সে আবাস করবে কুরানে বলছে কুরা ইস্তিদের সাথে হবে আমি তাকে ইমাম দিব তাকে আমি দরবারি বানাবো দরবারি দরবারি বুঝেন দরবারি বুঝেন দরবারি বুজনা দরবারি প্রেসিডেন্টের দরবারি প্রধানমন্ত্রীর দরবারি মন্ত্রীর দরবারি এমপির দরবারি বুঝেন আল্লাহ বলে দরবারি বানাবো মাাজি নামাজিনা সে তো আল্লাহর দরবারি আসসালাতু لا نهلوا كريس كانه نونسوكا ولا عقبات للتقوى رزق تاوتو আমার দরবারে আসো নামাজের ভিতরে আসো اقامه الصلاه ش আল্লাহর দরbari হবে দরbari মসজিদে আসবে এটা আল্লাহর দরবার আল্লাহর দরবার না না মানুষের দরবার আল্লাহর দরবার সে নামাজের জন্য আসবে না সে তো আল্লাহর দরবারে আসবে এজন্য المصلي রাখে রহমান যখন সে সমস্ত পর্ষাকে আল্লাহ সরায় দেয় আল মুসল্লি উনা জি নামাজি আল্লাহর সাথে কথা বলতে থাকে রহমান আর আল্লাহ আর যে করা তার জন্য দরজা খোলা হয় ওমান ফতাহ আলাইহি রুহু বাবুহু আর যার উপরে আল্লাহ তার নিজের দরজা কে করলেন নামিদ আল্লাহ তাকে শাস্তি দিবে না আল্লাহ সিস্টেম আছে আদিস আছে যার লোক আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ শাস্তি দিবে না এরকম হাদিস আছে শত যে এই কর্মের কারণে আল্লাহ শাস্তি দিবে না যার কর্মে আল্লাহ হিসা দিল উদাহরণ রাত্রে উঠছে ফিরিজের পানি করছে মুখের মধ্যে ছিটা মাসে ও ফ্রিজের ঠান্ডা পানি একবার এই দুইজনের কর্মে আল্লাহ হাইসা দেয় আবার বউ সুযোগ তালাস করছে তোরও একদিন মজা দেখামো স্বামী ঘুমাই রয়েছে বউ উঠছে ফ্রিজের পানি বাহির করছে আর মুখের মধ্যে মেরা দিছে ঘুমের থেকে ঝটকা দিয়ে উঠছে এটা কর্মে আল্লাহ হাইসা দেয় যার কর্মে আল্লাহ হাসে তাকে আল্লাহ শাস্তি দেয় না আল্লাহ উপর দরজা তাকে শাস্তি দেয় না মুসলমানের তার লোক মসজিদের সাথে ছিল মুসলমান ভাবতো যে আমার দুনিয়া রাখ রাতের আবাদই প্রতিষ্ঠিত হওয়া মসজিদের সাথে সম্পর্কের ভিতরে ছিল সর্ব সর্বযুগে সর্বযুগে এই জন্যই তো হাজিতে দেখো কেয়ামতের দিনে পরিপূর্ণ নূরেশ সুসংবাদ দাও যাকে বারবার মসজিদে যাইতে দেখো তার ইমানদারি সাক্ষী দাও যে মুভমেন্ট মামুলি না মামুলি না মসজিদের সাথে যা তা তার দু আবাদ হবে আখেরা তো আবাদ হবে তৃতীয় তৃতীয় কি হবে কি হবে কি হবে চতুর্থ বলে সমস্ত মখলুকের ভয় তোর থেকে বাহির করব। আমার বয় তোর ভিতরে ঢুকায় আর সমস্ত মখলুকের দিলের ভিতরে তোর ভয় ঢুকায় দিব কোন মসজিদের সাথে সম্পর্কে নাম কা সমুদ্র নদীও ভয় করত চিঠি দিলে পানি ছাড়তে বাধ্য অগ্নিগিরিও ভয় করত হাতে ইশারা করলে পিছিয়ে যাইতে বাধ্য ঠিক ঠিক না ভূমিকম্প ভয় করত টুকা মারলে বন্ধ হইতে বাধ্য ভূমিকম্প ভয় করত টুকা মারলে বাধ্য হইতে বাধ্য হ্যা যত দূরে কেউ থাকুক না কেন আওয়াজ দিলে বাতাস তাদের আওয়াজ পৌঁছাইতে বাধ্য বাতাসও ভয় করতো যে না না এরা আওয়াজ দিলে এটা পৌঁছাইতে হবে অমর রাধি আল্লাহ মদিনা মন আব্বর হয় সারিয়া বন্দর আব্বাসে আওয়াজ দিতেছে সারিয়া পাহাড় সামলা বাতাস তার আওয়াজকে কে পৌঁছাইতে বাধ্য পরিবেশ ওই ছবিকে তাদের সামনে তুলে ধরতে বাধ্য সারিয়া দুই মাস পরে ফিরে আসামি তা আমিরসুলের মেম্বরে দাঁড়ানো আস তোদেরকে ভয় পাইতে বাধ্য ঠিক না আফ্রিকার ওই জঙ্গল আমি দুইবার দেখছি আমাদের দরকার খালি করো সকাল পর্যন্ত পাইলে তা খালি করা দিতে মসজিদ বানাইছে ওই দিন ওই মুহূর্ত ওই সময় এখনো ওই প্রাণী গুলা ওই সীমান্তে আইসা আকাশের দিকে মাথা উঠা কানগুলা খাড়া করে রাখে আমি জিজ্ঞাসা করছি তোমরা কি বোঝো এর দ্বারা বলে এরা প্রতিদ্বন্দী শুনতে পায় নাইলে ওই দিন ওই মুহূর্ত ওই সময় এখানে দাঁড়াবে কেন এখনো প্রতিদ্বন্দ্বী শুনতে চায় মমতার যুদ্ধ যেখানে জর্ডানে হইতে সময় চলে গেলে এখনো ওই ঘোরার দৌড় আর ঘোরার তলোয়ারের ঝঞ্জলির আওয়াজ এখনো শোনা যায় পরিবেশ তাদেরকে ভয় পাইতে বাধ্য অগ্নিগিরি তাদেরকে ভয় পাইতে বাধ্য দুনিয়া সমস্ত মখলুক তাদেরকে ভয় পাইতে বাধ্য বাঘ তাদেরকে ভয় পাইতে বাধ্যে তো আসতে বাধ্য হারায় গেছি রাস্তা দেখা দেখাইতেও বাধ্য মদিনা রাস্তায় বাঘ বসা রয়েছে সবাই বলছে বাঘ বাঘ বাঘ বাঘ কোথায় কোথায় রাস্তার ভিতরে ইবনে গেছেন আর কানে ধরা তরে পয়লা করতে যে মুসলমানের রাস্তায় এসে বসে গেছো বা কেননা থাপ্পর সইতেও বাজলো ভয় পাইতেও বাজলো এই জন্য আল্লাহ বসে আমি আক্লাহ কাউকে ভয় করবে না করবে সমস্ত আমি একা যথেষ্ট আমি সাহ বলতেছে আমা মাথা কিত্তুনা আলফা তোমার সামনে ষাট হাজার কুল্লু হম বিস্তালের সবাই পায়ে বেড়ি লাগানো আর তুমি বলতেছো একা যথেষ্ট বলে আমার স্বামীলার রাসুল ষাটজন লোয়া যাও ষাট জনে ষাট হাজার কে জাহান নামে ঢুকায় ফিরে হল্লাহ বলে তোমাদের দিলের থেকে বয় বয় করি আর সবচেয়ে বড় যেটা সবচেয়ে আসা মিনাল বক্ত মসজিদের সাথে যাদের তাল লোক থাকবে আল্লাহ বলে তোমাদেরকে আমি হেদায়তের পারচম বানিয়ে দেবেন হেদায়েতের ইসানি হেদায়তের সবক তোমাদেরকে যে দেখবে তোমরা যার সাথে কথা বলবে তোমরা যার পিঠে হাত রাখবে তোমরা যার হাতে হাত রাখবে তোমাদের হাতের দ্বারা আমরা মানুষকে হেদায়ত দিয়ে দেবো আসা আয়া মিলাল বক্ত যাদের তার লোক মসজিদের সাথে থাকবে দুনিও আবাদ করবে দুনিয়া তো মাল দিয়েই আবাদ হয় ঠিক না দুনিও আবাদ করবে ও আদা আখারা তো আবাদ করবে এটা ওয়াদা দ্বিতীয় যে তার লোক নিজের জড়বে দিনের সাথে দিনের সাথে যা তার লোক জড়বে দিনের সাথে দিনের সাথে যা তার লোক হবে মস্তিদের সাথে যা তার লোক হবে দ্বিতীয় দিনের সাথে যা সম্পর্ক হবে দিন সে দুনিয়াও প্রতিষ্ঠিত হবে আখেরাতে প্রতিষ্ঠিত হবে মরতেছে কয়েক মিনিটের কামিয়াব হয়ে যেতেছে মাত্র মুসলমান হয়েছে যুদ্ধের ময়দান গরম হইছে। নিজেকে চাপায়া দিতে যুদ্ধের ময়দানের ভিতরে শাহাদত গ্রহণ করতেছে আর বলতেছে কামিয়া কামিয়া সাথে যাদের না। জন্য হাদিসে আতে তোমার সম্পর্ক যদি দিনের সাথে না হয় তো তোমাকে সর্বপ্রথম আমি তোমার ঘরে ব্যব করব। কোথায় তোমার ঘরে তোমার ঘরে বলে কিভাবে তোমার স্ত্রী তোমার কথা মানবে না তোমার সন্তানো জুতা শুরু করামো বাইরে পরে খাইবা ঘরে আগে খাইবা জুতা আর দিনের সাথে সম্পর্ক হবে তো তোমাকে কোথাও জুতা খাওয়াবো না সব জায়গায় ফুলের মালা দেওয়াবো ঘরেও ফুলের মালা বাইরেও ফুলের মালা দুনিয়া তো ইজ্জত আখের হাত ইজ্জত দ্বিতীয় দিনের সাথে যা সম্পর্ক দিনের সাথে জড়বে দিন তাকে দুনিয়া তো সুখী করবে আখেরা তো সুখী করবে সাহাবা দুনিয়া তো সুখী ছিল আখের হাত সুখী কি বলেন এক কাপড় পুরা ধরে স্বামী পরে স্ত্রীর উলঙ্গ স্ত্রীর পরে স্বামী উলঙ্গ দুইজন বৈশাখ হাসতেছে তো স্ত্রী স্বামী জিগা হাসো কেন তা জান্নি জীবন কাটাইতেছি। এক কাপড়ে জান্নাতি আমি জান্নাতি স্বামী বলে আমিও জান্নাতি বলে কি রা কেন তোমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করতেছি আর শুকুরের বদলা জান্নাত জাননাতে মিলবে বাস সব আশা জান্নাতে পুরা করব সুখী হেপি লেখা সহজ হওয়া কঠিন হ্যাপি লেখা সহজ হওয়া কঠিন হ্যাপি লিখতে লম্বা সুরা কোনটা শব্দ হেপি হেপি হওয়া কঠিন হ্যাপি তো ওই ব্যক্তি হবে যার ভিতরে দিন আছে, যার তার লোক সাথে আছে, যার তার লোক দিনের সাথে আছে, সে তো হবে হ্যাপি আবু আমি তাকে হ্যাপি বানাবো তাকে আমি সুখী বানাবো এই জন্য কোরআন বাক্যরা দিতে বাক্যরা দুনিয়া যতই চিনলাক দুনিয়া যতই চিনলাক হায়াতন কার জন্য মানে আমিরা সালি হানু হায়াতান পালান সুখী জীবন চাও দিনের সাথে সম্পর্ক জুড়ো তোমাকে আমি সুখী জীবন কিছু থাকবে না তারপরে কিচ্ছু নাই তুমি সুখী হ কিচ্ছু কামাইতে বলে না বাচ্চা বলবে আব্বাস তোমার ক্লান্তি হওয়ার কোনো দরকার নাই পাবো না খবর করব খবরের বদলে আল্লাহ জান্নাত দিবে বাবা তুমি কিছু আনবে তো শুকরিয়া আ যাই গুরুগো শুকরিয়া বড়লা আল্লাহ জান্নাত দিবে আমরা দুই হালেই খুশি দুই হালেই আমরা বাদশা আমাদের কোনো লস নাই তুলো বিক্তি আমরা হেপি না পাইলো হেপি পাইলো হেপি মান আমিলা সালিহান মিন যকর আও উনথা ওয়া হুয়া মুমিন ফানা নুহইয়িহু হায়াতান তাইয়াবা বকুর আদি নিরাপত্তা চাও নিরাপত্তা তো আল্লাহ বলতে নিরাপত্তা কার জন্য নিরাপত্তার ভান্ডার আমি দিয়া দিছি কাদেরকে দিস আল্লাহ আল্লাহন আমানু যাবে সম্পর্ক দিনের সাথে তাদের কাছে আমি নিরাপত্তার ভান্ডার দিয়া দিচ্ছি রোডে হুয়া থাকলো কেউ জিগাইবো না রাস্তা সাদে শুয়া তোমরা কেউ জিগাইবো না দরজার পরে দরজা দরজার পরে দরজা দরজার পরে দরজা গেটের পর গেট গেটের পর গেইট পাহার পরে পাহারা তারপরে টেবলেট খেয়ে ঘুম আসবে না তারপরে টেবলেট তারপরে কি নাই ঘুম নাই অথচ গরিবের ব্যাপারে আল্লাহ হাদিতে কুড়ির ভিতরে বলতেছে গরিব গরিব যখন আমি বিচনায় গা দেয়া গুমপাড়ায় গামে বিজে গেছে পুরা চাটাই সকাল বেলা উঠে দেয় বালিশ বিচ্ছে গ্রামের কারের গামে চাটাই বিচ্ছে শরীরের গ্রামে উঠা করে আলহামদুলিল্লাহ বৌত গরম তারপরে ঘুমটা পুরো হয়ে গেছে বৌত গরম তারপরে ঘুমটা কেছে পুরো হয়ে গেছে ঠিক না খাট সিঙ্গাপুরের চাদি অস্ট্রেলিয়ার চাদর আর ঘরের ভিতরে কার্পেট আর এসি ঘুম আসে না বাহিরে যায় সিগারেট চালাইতেছে আর বারিন্দায় পায়চারি করতেছে কেন এসির ভিতরে তো সিগারেট খাইলে এসি নষ্ট হয়ে বারিন্দায় আইতে যখন সারা ঘুমাইলা তার করতে দেখলেন রে আমি খালি বারিন্দায় আসছি আর সিগারেট খাইছি আর ওই চিন্তা করবো সারা রাত ঘুমাইছি মাসের শেষে আর আমারে পাহারা দিতে মাসের শেষে কেউ পে করবে না উইদাউট পে সারলে কেউ বেতন দিবেন মাস শেষে দিবেন বেতন হ্যাঁ দিবেন বেতন দিবেন না আল্লাহ বলে আমি সুখ দিয়া দিছি নিরাপত্তা দিয়া দিছি عزت ইন্না আল ইসাতু লিল্লাহি ওয়া লিরসুলেহি ওয়া ইজত ও হো মেরে দু বুঝামু সময় বেশি লেগে যাবে আরে দুইটা গাড়ির সামনে দুইটা গাড়ি পিছিয়ে আর বাকির সিটির উপরে আপনি পাগল হয়ে গেছেন দিনের সাথে সম্পর্ক জুড়েন ক্ষুদার কসম খুদার কসম ভিতরে আছে তোমার রু প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পর্যন্ত থেকে আড়শ পর্যন্ত দুই লাইনে ফেরেস্তা দাঁড়াবে আল্লাহ বলবে পুন সুপুর ফান্তাকু রুহা আবদি আমার বন্ধার রুকে দাও প্রটুকল স্বাগত জানাও দুই লাইনে দাঁড়ায় মানুষের নিচে রু পুজবে আল্লাহ বলি কুতু আকাল বিকাল আমাকে দেখতে পারে আমিও দেখতে পারি শুধু রু কেনা শরীর কেউ শরীর পাশে নিবে আল্লাহ বলবেলা তোলা আমার বন্দার জন্য জান্নাতের বিচার বৃষ্ঠ শরীর যেন মাটিতে না লাগে খবর যত দুঃখ পর্যন্ত যায় তোমরা ভিতর দিয়া প্রশস্ত করো মাটি ডালবো মাটি আল্লাহ বলবে কি করতে চাই কল আলা আবদিক তোমার বন্ধার উপরে বাতাস বন্ধ করতে চায়। আল্লাহ ঠান্ডা সুখরান যুক্ত বাতাস পাঠাইতে দাও এমনি বুদ্ধি আমাদের চেয়ে বেশি ছিল মেলে দোষ কম ছিল বুদ্ধি আজকাল শিক্ষিত লোক বলে সাহাবাই কেরাম ঘোরা গাঁদার যুগের লোক ছিল আমি বলি সাহাবাই কেরাম ঘোরাঘাঁধার যুগের লোক ছিল না ওনারা জানতেন ছোট একটা জীবন মাটির পিছিয়ে ব্যয় করতে আমরা রাজি না আমরা যদি চাইতাম আমাদের গালের থাপ্পড় মাইর ওনারা চলে গেছে এরকম জবাব দিচ্ছে জবাব না আমাদের গালের থাপ্পড় যারা বলে যে সাহাবাই কেরাম ঘোরাঘাঁধার যুগের লোক ছিল অনুন্নত যুগের লুক ছিল ওনারা উন্নতি দেখে নেয় ওনারা বলে গাদা ছোট একটা জীবন আমি মাটির পিঠে বিসর্জন দিতে চাই না নমুনা স্বরূপ তোদের তোদের কালে থাপ্পর মেরা যেতেছি যারা ম্যাককে অধীন করতে পারে তারা মাটিকে সোনা বানাইতে কিতুর বিষয় ব্যাপার বোঝেন আমার কথা বোঝেন আমি তো বরিশালের বাসা বরিশালের রইলেও পারবো না আমাদের ইশারায় আসতে পারে মাটি সোনা হওয়া কি ছাড়া যদি আমরা ছবি দেখাইতে পারি টেকনোলজি ছাড়া যদি আওয়াজ পৌঁছাইতে পারি তো আমাদের কাছে মাটি সোনা বানানো কোন দুর্বিশয় ব্যাপার না কিন্তু আমরা মাটির পিতে জীবনকে ব্যয় করতে চাই না আমরা সুদের মতো শুধু দুনিয়াকে আবাস করতে চাই না আর হা হাতেই মোহাম্মদুর রসুল উল্লাহ ছিল এই মিশনই মোহাম্মদুর রসুল উল্লাহ ছিল মোহাম্মদুর এই মিশনই সাহাবাই কেরামের দুয়ারে রেখা গেছেন আর সাহাবাই কেরাম মিশনকে দুনিয়ার কোনায় কোনায় পর্যন্ত পৌঁছায় ওহো আমি যদি জানতাম এরপরেও কেউ আছে এই সমুদ্র আমার জন্য না। কেন না কেন না বলে আমরা ইরাকের নদীর উপর দিয়ে ঘোড়া চালায় দেখায় পার হইতে পারছি চালা তো পার হইতে পারবা হামানি হাঁদা যদি জানতাম ওই প্রান্তে কেউ আছে তাহলে সমুদ্রের উপরে আমি ঘোড়াকে তাপড়ায় দেখা দিতাম সমুদ্র আমাদের জন্য না, বাদানা না। ইরান ইরান পড়তে ছিলাম সাহাবা যখন সমুদ্র মানুষের আকল যখন আকল যখন পচে না তো পাশের দিনও পচে বুদ্ধি তো দিয়া দিছে যখন পার হইতেছে কয়েক তবু কথা মতো নৌকা উঠাইলাম এমন তো পার হয়ে যাইছে এখন কি করব এখন কি কেন পার হইতেছে সঠিক বুদ্ধি দেখা গরদানু রাজান সব দিনের গুষ্টি আইতেছে এই জন্য না তার হইতেছে আমরা তো বুদ্ধিবিধি মানুষের অকল্প ছিল এরকমই হয় খালেদুমনুল রবিআলা তালাহের কাছে চিঠি লিখছে চিঠি লিখছে ফিরা যাও ফিরা যাও ধ্বংস করো না নিজেকে তো বলতে শুন শোন মাইয়া কমুন আমার সাথে এক জাতি আছে যারা রক্ত পান করে আর আমরা শুনছি তবু রক্ত নাকি বড় মিষ্টি বিদায় আমার তো রক্তের দরকার মেরে দোস্ত এই জন্যই মোহাম্মদার মিশা ছিল পুরা ইনসানিয়াকে এই কথা বুঝাইতে চাইতেন তুই জিনিসের সাথে সম্পর্ক জুড়া দাও দুনিয়াও সুখী আখেরা তো সুখী সবাই কলামকে এটা বুঝাইছে তোমরাও উঠো দুনিয়াকে উঠাও বিদায় দুনিয়ার কোনায় কুনায় ওনারা করছে নিজেরা উঠছে দুনিয়াকে আর করে উঠেছে আজকে মুসলমানকে এই কথা বুঝাইতে হইতেছে যখন ভুলে গেছে এখন করার আর কি আছে আমি মুসলমানকে না বুঝাবো তো বুঝাবো কাকে মুসলমানকে বুঝাবো না তো বুঝাবো কাকে বুঝানো তো দরকার ছিল অন্যকে কিন্তু মুসলমানই মেরে ঈদ গার কো আগ লাগি হ্যাঁ গরু আমি অন্য জায়গায় পানি কি করবো কি বলেন এই জন্য আবাস করা চাই রাস্তা একটাই দিনের সাথে সম্পর্ক জড়তে হবে মস্তিদের সাথে সম্পর্ক জড়তে হবে এটার নামই দাওয়াতি এটার নামই এক মেহান্ন এই মেহান্নতের মাঝে আমার সম্পর্ক দিনের সাথে হবে আমার সম্পর্ক মসজিদের সাথে হবে এই হবে, আমি করতে থাকব করতে থাকব আল্লাহ আমাকে বুঝ দিবে একদিন ঘর ভালো লাগবে না মসজিদ ভালো লাগবে একদিন গায়ের ভালো লাগবে না দিন ভালো লাগবে যখন আমি মেহান্ন করব এই জন্যই ওলামাদের জমা আপনাদের এইখানে আসবে যদিও আমাদের মেহান্নতের উৎস হইলো লক্ষ্য বস্তু হইলো মাদ্রাসা এবং ওলামায় গেলাম তারপরে আমরা আপনাদেরকে নিয়ে বসি দোস্তি এটা ঈর্ষা আল্লাহের হবে কি পটুকল দুনিয়ায় দেখতেছি আখেরাতে আমাদের জন্য পটুকোল অপেক্ষা করতেছে এই জন্য মেরে দোস্ত যদি বুঝে আসে তাহলে হিম্মত করে বলি কার কার নিয়ত যে ঈর্ষা আল্লাহ আত্মের থেকে আমি পাক্কা নিয়ত করলাম আমি দুই জিনিসের সাথে সম্পর্ক সাথে আমার জীবনের সম্পর্ক কার আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সাথে সাথে মেরে দেখত মেহান্ন ব্যতীত এর সাথে সম্পর্ক জোড়া কঠিন হয়ে যাবে যা ঢুকছে তা তো বাই করতে হবে ঢুকছে রাস্তায় মেহান্ন করতে হবে মেহান্ন করি তাহলে যা ঢুকছে একদিন এটা দিল থেকে বাহির হবে মসজিদের মহান্নত দিলের ভিতরে জাগা নিবে দিনের মোহাব্বত দিলের ভিতরে জাগা নিবে যদি দিল আর মসজিদের মোহাম্বত দিলে জাগা নিয়ে যদি তাকে বন্ধুর মন গান দেখা যাবে দিনের উপরে চলাও সহজ মসজিদে আসাও সহজ মসজিদে বসাও সহজ মসজিদে সময় দেওয়া যখন শান্তি লাগবে না এটার জন্য আল্লাহ রাস্তায় বাহির হওয়া সামনে রমজান আসতেছে কে কে রকম জামি রমজান লম্বা হওয়া যাবে আল্লাহ এই মুসলমানদেরকে এক রমজান দিতে এই উম্মদ এই রমজান কোন উম্মতকে দেয়